যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপদ সম্পর্কে দুটি কথা আলোচনা করা আমরা এই জীব দিয়ে অনেক অন্যায় কাজও করে ফেলি যা শরীয়তে নিষিদ্ধ যা থেকে আমাদের সতর্ক থাকা উচিত বা যা থেকে আমাদের বেঁচে থাকা দরকার তা না হলে হয়তো একদিন আমাদেরকে কালকে ক্যামতের মাঠে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই জীব আল্লাহ দিয়েছেন সেই জীবের সদ্ব্যবহার করতে হবে জীব আল্লাহর নিয়ামতের কদর করতে হবে এবং এই জীব দিয়ে মোহন আল্লাহ রব আলমিনের আনগত্যর কাজে ব্যবহার করতে হবে আর এই জীব দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কৃতজ্ঞতা ও তার সুক্রিয়া জ্ঞাপন করতে হবে জীব দিয়ে আমরা যে অন্যায়গুলো করি তার মধ্যে একটি হচ্ছে মানুষের ওপর অভিসম্পাত করি লানত করা যাকে বলা হয় এটা একটা খুব বড় জিনিস কারো ওপরে অভিসম্পদ করা বা লাল করার মানে হচ্ছে তাকে আপনি বদুয়া দিচ্ছেন যে আল্লাহ তালা তাকে যেন তার রহমত থেকে দূর করেন আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাওয়ার পর কোনো জিনিস আর অস্তিত্বে থাকতে পারে না সবকিছু অস্তিত্বে যে রয়েছে এই আল্লাহর রহমতেরই ফল তাই কারো উপরে বদুয়া দিয়ে তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা এই জিনিসটা একেবারে অন্যায় যা থেকে আমাদেরকে বাঁচা দরকার বিশ্বনবী মোহাম্মদ হাদিসে লানত করতে আমাদেরকে নিষেধ করেছেন অভিসম্পদ করা আমাদেরকে বিরত থাকতে বলেছেন তাই নবী বলছেন ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন মানুষ যে জিনিসের মালিক নয় তার সে মানত করতে পারে না মানত করা মানে আমরা সবাই বুঝি যে অনেক সময় মানুষ মানত করে তবে মানত করতে হলে আল্লাহ নামে মানত করা যায় না এই মানত যদি আলোকে আশা করে অনেকেই জানি যে আল্লাহ তালা বড় শিরিক করে যদি কেউ মরে যায় তাকে কোনোদিন মাফ করবেন না এই আল্লাহ আইসিরো নাদ আশা আল্লাহ তালা সিরিক করে এমন লোককে কোনদিন মাফ করবেন না সিরিক ব্যতীত অন্যান্য পাপ ও যার জন্য চাইবেন আল্লাফ করে দিবেন মানব যদি কেউ করে তাহলে প্রয়োজনে আল্লাহর নামে করবে মানুষে বলবে আমার যদি এই কাজটা হয়ে যায় আমার ছেলে যদি স্কুলে পাশ করে যায় সে যদি ভালো ফল আনতে পারে বা আমার মা যদি অসুখ থেকে মুক্তি লাভ করে আরোগ্য লাভ করে এই রোগটা যদি আমার মায়ের ভালো হয়ে যায় বা আমার ছেলের যাই হোক না কেন তাহলে আমি আল্লাহর অস্থে মাদরাসায় কিছু টাকা দান করব। কিংবা মসজিদে এই জিনিসটা দান করব। কিংবা এতিম বিধবাদের দান করব। এগুলি সব আল্লাহর পথ মাদ্রাসায় দিবেন আল্লাহর পথ মসজিদে দিবেন আল্লাহর পথ এতিম বিধবাদেরকে দেবেন গরিব মিসকিনদেরকে দিবেন তা হবে সব আল্লাহর পথে আর যদি বলেন না অমুক কবরুল্লা হচ্ছে গাইরুল্লাহ নামে না এখানে বলা হয়েছে যে এমন ব্যক্তি এমন জিনিসের মানত করতে পারে না যে জিনিসটার সে মালিক নয় মানে আমি বললাম আপনার মোবাইলটা সম্পর্কে আপনার ঘড়িটা সম্পর্কে যে আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে ওই ঘড়িটা ওই মোবাইলটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিব আর ওই ঘড়িটা তো তার তোমার তো না যার মালিক আমি নয় সেটা আমি কি করে আল্লাহর মতো দান করব। যেটার আমি মালিক নয় তাকে আমি কি করে বলতে পারি যে আমার এই কাজটা হয়ে গেলে এটা আমি দান করে দিব তো কথা আশা করি বুঝতে পারছেন যে মানত করবেন সেই জিনিসের যে জিনিসটার মালিক আপনি আপনার মোবাইলটা দান করবেন আপনার টাকা দান করবেন করতে পারে না আর বললেন কাকাত কোনো মমিনের ওপরে অভিসম্পদ করা কোনো মমিনের ওপরে লানত করা মানে হচ্ছে তাকে হত্যা করা লানত করা আর হত্যা করা একই জিনিস বলছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কারণ তাকে তুমি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়ার বদুয়া দিচ্ছ তাকে আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করুন আর গেল তাই আল্লাহ নবী বলছে লানুল মোমেন মোমেনকে লানত করা মোমেনের ওপর অভিসম্পদ করা তাকে হত্যা করারই মত অনুরূপ অমান কাতালা নার্সাহ উদ্দিবা বিহিয়া মা যে নিজেকে হত্যা করেছে কোনো জিনিস দিয়ে কোনো জিনিস দ্বারা কেয়ামতের দিনে সেই জিনিস দিয়েই তাকে শাস্তি বা সায়স্তা করা হবে ওই জিনিস দিয়েই সে নিজেকে সায়স্তা করবে মানে হচ্ছে কেউ যদি ফাঁসি দেয় কেউ যদি বিষ খেয়ে মরে কেউ যদি নিজে নিজেই পেটে ছুরি ফুকিয়ে নাই। তাহলে কেয়ামতের মাঠে এই ধরনেরই শাস্তি তাকে ভোগ করতে হবে এই ধরনেরই আদাব তার হতে থাকবে অতএব সাবধান রাসুলের কারিম সাল্লি সাল্লামের হাদিস থেকে আমরা সাবধানতা অবলম্বন করব আর এই জীবটাকে কাউকে লানত করার কাজে কাউকে গালি দেওয়ার কাজে কাউকে ব্যথা দেওয়ার কাজে ব্যবহার করব না অনুরূপ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেনা মা যারা লানতকারী লানত করে অভিসম্পদকারী যারা তারা কেয়ামতের দিনে না তো সুপারিশকারী হতে পারবে আর না কারো হয়ে সাক্ষী হতে পারবে আল্লাহ তালা কালকে কেয়ামতের মাঠে এমনও মৌকা বা সুযোগ দিবেন মোমেনদেরকে যে এক মোমেন ওপর মোমেনের জন্য সুপারিশ করতে পারবে এরকমও সুযোগ আসবে যে কোনো মোমেন অন্য মোমেন ভাইয়ের জন্য সুপারিশ করবে কিন্তু যারা অভিসম্পদ করে যারা লালতকারী হয় তারা না কারো হয়ে সুপারিশ করতে পারবে আর না কারো হয়ে সাক্ষী হতে পারবে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম আরো একটা হাদিসের মধ্যে বলছেন মোমেনরা কারো মর্মে খোটা দান করে না আর তারা অসব্য হয় না এই গুণ মোমিনদের মধ্যে থাকে না তারা না তো কারো অভিসম্পদ করবে আর না কারো মর্মে খোটা দিবে আর না তারা অসভ্য হবে এই গুণ মোমিনদের মধ্যে থাকে না তো ভাইর আমার কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন কারো মর্মে খোটা না আমরা যেন কারো প্রতি যেন জীবের দ্বারাই অভিসম্পদ করার মাধ্যমে কাউকে যেন কষ্ট না দিই কারণ এরকম করলে এই জীব দ্বারা সংঘটিত একটা বিরাট বিপদ হবে যে বিপদ আপনার জন্য কালকে কে আমাদের মাঠে সর্বনাশ বা ক্ষতি ডেকে নিয়ে আসবে অনুরূপ দরজা বন্ধ করে দেওয়া হয় তাকে নিচে রেখেই যখন সে আঘাতের দরজা বন্ধ পায় তখন এই লানত আবার জমিনের দিকে ঘুরে আসে তখন থেকে জমিনেরও দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তারপর সে দানে বামে চতুর্দিকে ঘুরতে থাকে লালন লাগার মতন কোন রাস্তা সে পেয়ে যায় তাহলে লালন তাকে লেগে যায় তারপরে যখন সে কোন রাস্তা পায় না রাজা তখন তার উপরে ঘুরে আসে যার উপরে যদি এই অভিসম্পদের যোগ্য হয় এই লানত পাওয়ার যদি সে যোগ্য হয় তাহলে তার কাছে ঘুরে আসে ওয়া ইল্লা রাজা আত ইহা আর তা না হলে পরিশেষে এই লালদটা তারই দিকে ঘুরে যায় যে লানত করেছে অর্থাৎ বক্তার দিকে সে ঘুরে যায় যে বক্তা লানত করেছে তাহলে লানত যদি কেউ করে তাহলে লালতের এই অবস্থা হয় যে লানত সে একটা জায়গা খুঁজে বেড়ায় খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে যখন সে কোনো জায়গা না পায় তখন তারই কাছে ফিরে আসে যাকে লানত করা হয়েছে যদি সে লানতের যোগ্য হয় যদি সে যোগ্য না হয় আমি তো লানত করেছি তা বলে কি তাকে লানত লেগে যাবে লাগবে না সে যদি লানতের যোগ্য না হয় তাহলে আমার ওপরেই ফিরে আসবে ওই লানত আর ওই লানতে সে আমাকেই লেগে যাবে তো ভাইয়েরা আমার কথা হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা লানত করার মাধ্যমে যেন এই জীবটার অসৎ ব্যবহার না করি তা না হলে এই জীবই আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে এই জীবই আমাদের জন্য বিরাট সর্বনাশ ডেকে নিয়ে আসবে এইভাবে খুব দ্রুতগতিতে হাওয়া চলল হাওয়া চলার কারণে বাড়িঘর উড়ে যায় ফসল আদি নষ্ট হয়ে যায় আরো কিছু হয়ে যায় তখন অনেকে কি করে তখন হাওয়াকে লানত করে বসে হাওয়াকে তখন গালি দিয়ে বসে লালত করে দেয় আল্লাহ রসুল সাল সাল্লাম এই জিনিস থেকেও আমাদেরকে নিষেধ করেছেন কারণ হাওয়ার নিজস্ব কোন শক্তি নেই হাওয়ার নিজস্ব কোনো পাওয়ার নেই হাওয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত তাই সে নিজে কিছুই করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যে নির্দেশ দেন হাওয়া সেইভাবে চলে আল্লাহ নবী বললেন لا تلعن الرئيح فإنها معمورة لا تلعن الريح فإنها معمورة خب دار تمرا حواباتس كه غالي ديونا كارون شه نددش تابتو شه الله رب العالمين نددشه چولچه وطيب تاكه تمرا غالي ديونا. وما اللعن شئ ليس له بأهل رجعت الله نتو عليه ارجخون كيو كونو جنس كه لانوت كوري ارجخي جنس تا وي لانوت پاوا جوگونا حوي تخو لانوت ले छोट्टे आल्ला <स्ताथ> <प्रिया> आलोचित हो आन शुरोन बुजवार जन्ए ज्ञान रखा जरूरी जानते हम देख ও কাল রাত এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তারা এতে কাফ।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 बर्तमान विश्व हाहाकार समाधान की मानस असुस्थ हम देखते जाओ आधुनिक सभ्यत বা আধুনিক কর্মচাঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বললেন সর্বোত্তম জিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি धन्यवाद पुनर स्वागत जाना रसुल करीम सलमी हादीस जदीस आल्लाबी बल्ला তোমরা খবরদার হাবা বা তার ওপরে তো নির্দেশ লানত করা হয় আর সে যদি এই লানত পাওয়ার বা লানত লাগার যোগ্য না হয় রাজা আতিল্লা আলা সাহেবে তাহলে এই লানত তারই ওপরে ফিরে আসে যে লানত করেছে বা যে অভিসম্পদ বর্ষণ করেছে এই লোসেন্লাহ সাল্লাম কোন এক সফরে ছিলেন একজন মহিলা উটের উপরে ছিল উঠার সাধারণ কোন আচরণের কারণে বা কোনো খারাপ আচরণের কারণে মহিলাটি ওই উঁটের ওপরে লালত করে বসলো উঠকে অভিসম্পদ করে বসলো আর রসুল সাল্লি সাল্লাম এটা শুনলেন যে ওই মহিলা ওটটার ওপরে অভিসম্পদ করেছে তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন খুদু মা আলিহা এই উঁটে যা কিছু রাখা রয়েছে তা নিয়ে নাও ও দাউ আর ওটটাকে ছেড়ে দাও ফা মালে কারণ এখন সে অভিশপ্ত অভিশাপ করা হয়েছে তার উপরে ওকে ছেড়ে দাও ওকে আর ব্যবহার করা যাবে না ওকে ছেড়ে দাও ইমরান আমি দেখছি যেন সে আল্লাহ জমিনে চলে ফিরে ঘুরে বাড়াচ্ছে। কেউ তাকে ছয় না মুসলিম শরীফের হাদিস এই হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল যে কোন পশুর উপরে যদি কেউ লালত করে কেউ পশুপক্ষীকেও যদি কেউ অভিসম্পদ দেয় লানত মানে ঔনা বলে দেয় তাহলে সে মানে হয়ে গেল অর্থাৎ আল্লাহ রহমদ থেকে সে দূর হয়ে গেল এখন সেই জিনিসটা আর ব্যবহারেরও যোগ্য থাকে না অতএব ভাইরা আমার জীব দিয়ে কারো লালত করা কারো প্রতি অভিসম্পদ করা যে চরম অপরাধ এবং এটা যে আমাদের জন্য সর্বনাশের কারণ হতে পারে তা খুব সুন্দর করে আমরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারছি অথবা আমাদের উচিত যে এই জীব দিয়ে আমরা কারো লানত করব না কারো প্রতি অভিসম্পদ দেব না অনুরূপ কিছু লানত আছে সাধারণভাবে যা করা যায় নির্দিষ্ট ভাবে না যেমন বলা হয় আল্লাহম্মাল আনিল কাফেরিন আল্লাহম্মাল আনিল আব্দালিমিন হে আল্লাহ কাফেরদের প্রতি লানত জালেমদের প্রতি লানত অত্যাচারীদের প্রতি লানত এবং পাপিদের প্রতি লানত এখানে কাউকে নির্দিষ্ট করা হলো না যদি এরকম লানত করা হয় তাতে কিন্তু কোনো দোষ নেই কারণ হাদিসে এর প্রমাণ আছে বিভিন্ন জায়গাতে আর কোরআনে অনেক জায়গাতেই তো আমরা পেয়েছি অনেক জায়গাতেই এইভাবে জালেমদের ওপরে পাপিদের ওপরে অভিসম্পত্তের শব্দ ব্যবহার করা হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী বলছেন বোখারি ও মুসলিম শরীফের হাদিস আলাল লহু দিবন্না বিশ্বে আমাদের যে বিভিন্ন জাগাতে আমরা বিভিন্ন মুসলিম দেশে যে আমরা মাজার দেখতে পাচ্ছি ও একই অবস্থা আজকে আমরা কবর মাজার বানিয়ে এখন ইবাদতের গা বানিয়ে দিয়েছি সেটা জানে একটা ইবাদতের কেন্দ্র হয়ে গেছে আল্লাহ নবী লালত বর্ষণ করেছেন বানিয়ে নিয়েছিল ভাই রামার কবর কবর কবরে বসা যায় না কবরে নামাজ পড়া যায় না কবরে দিকে মুখ করে নামাজ পড়া যায় না কবরে বসা যায় না কবরে নামাজ পড়া যায় না কবরের দিকে মুখ করে নামাজ পড়া না। কবরে যাওয়া যায় শুধু কবরবাসীর দোয়া করার জন্য কবর বাসীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নয় সাহাবিরা কোনোদিন কোন সমস্যা নিয়ে আমার নবীর কবরে কোনোদিন জাননি কেউ বলতে পারবে না যে তারা কোনোদিন কবরে গিয়ে আল্লাহ নবীর কাছে কোনোদিন কিছু চেয়েছেন আল্লাহ নবী আল্লাহ নাশরিক ধুমধামের জন্য যেন কোনোদিন আমার কবরে কেউ না আসে তাই মহান আল্লাহ রবুল্লা আলিমিন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবর কেফাজত করেছেন সেখানে কিন্তু এরকম বাড়াবাড়ি নেই মাজার নেই মুসলিম শরীফ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তার প্রতি আল্লাহ যে তার পিতামাতার উপরে লালত করে যদি কেউ আমরা আমাদের পিতামাতার মাতার উপরে অভিসম্পদ করি পিতামাতার মাতার উপরে যদি আমরা লানত করি তাহলে আল্লাহ নবী বলছেন তার ওপরে লানত যে তার পিতামাতার মাতার উপরে লানত করে ওয়ালা আনাল্লাহ তার প্রতি আল্লাহ লাইরুল্লাহ নামে জবাই করে সুভান্লাহ গাইরুল্লাহার নামে জবাই বা এমন জাগাতে জবাই করা যেখানে গাইল্লাহ নামে জবাই হয়েছে বা হয় বা গাইরুল্লাহার উদ্দেশ্যে জবাই করা এগুলা সব গায়রুল্লাহ যদি জবাই করার সময় আল্লাহ থাকে না ইব্রাহিম সালাম কোরআনের আহাতে বলেছিলেন মারিস তো হাই আশিন আমি যখন অসুস্থ হয় তখন আমাকে সাফাকে দান করেন ওই আল্লাহ বিপদ দিলেন আল্লাহ দিবেন দূর করলে তীরেই করবেন অসুস্থ হলে। এটাও আল্লাহর পক্ষ থেকে সুস্থতা আসবে আরোগ্য আসবে আল্লাহর পক্ষ থেকে সব অবস্থাতেই হবে। আল্লাহ বলেছেন হাবিসের কুস্তির মধ্যে যদি পৃথিবী হয়ে তোমাকে কোনো ক্ষতি করতে চায় তোমার কোনো অনিষ্ট করতে চায় আর আমি যদি না চাই তাহলে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি তোমার কোনো লাভ বা উপকার করতে চায় আমি যদি না চাই পৃথিবীর কোন মানুষ তোমার কিছু করতে পারবে না তবে তোমার ক্ষতি কখনো লাভ ততটুকু আমি যে আল্লাহ রবীন্দ্রবুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে যা কিছু চাইতে হবে সব কিছু আল্লাহর কাছ থেকে কেউ কারো হয়ে কিছু করতে পারবে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাই বললেন আল্লাহ মন্দা তার প্রতি আল্লা নামে জবাই করে আশ্রয় দেয় বিদাতি যদি কেউ হয় তার থেকে দূরে থাকতে হয় কেন থাকতে হয় কারণ তার সঙ্গ দিলে তার সাথ দিলে কোনো দিন কোনো দিন আমিও তার মতো হয়ে যেতে পারি তার বিদাতে আমি কোনোদিন কোনোদিন অভ্যস্ত বা আমারও স্বভাব তার মতল হয়ে গিয়ে তার পরিবর্তন হয়ে যেতে পারে এখন বিদাতির থেকে সরে থাকা তো দূরের কথা আপনি বিদাতিকে আশ্রয় দিয়েছেন এখানে একথাও আমাদের জেনে রাখা দরকার যে আমরা যখন আমাদের মেয়ে ছেলের বিয়ে শাড়ি দিই তখনও আমাদেরকে এই খেয়ালটা করতে হয় যেন কোনো বিদাতির বাড়িতে কোন মুশিকের বাড়িতে যেন আমরা সাদী বিয়ার সম্পর্ক না করি কারণ এটা বড় সর্বনাশী জিনিস আজকে যদি একটি ভালো মেয়ে কোনো মুশসিক বাড়িতে ঢুকে যায় তাহলে ওই মেয়েটা তাদের প্রভাবে ওই রকম মুশ্রিক হয়ে যাবে আবার কোন বিদাতির বাড়িতে চলে গেলে তাহলে ওই বিদাতিদের কারণে ওই মেয়েটাও বিদাতি হয়ে যাবে আর এই অবস্থায় যদি সে কোনোদিন মারা যায় তাহলে তার জীবনে সর্বনাশ আসবে এবং তার জীবন ধ্বংস হয়ে যাবে কারণ সবাই আমরা জেনেছি বা শুনেছি করানো হাদিসের আলোকে শিরকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না তো বিদ্যাতিদেরকে যদি কেউ আশ্রয় দেয় বিদাতি তাদেরকে সঙ্গ গ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে তাদের প্রতি আল্লাহ আল্লা যারা কোন বিদাতিকে আশ্রয় দেয় ও আনাল্লাহ মান গাইয়ারা মানাল আর তার প্রতি আল্লাহ লালত যে নিদর্শনকে মিটিয়ে দেয় পরিবর্তন করে দেয়ের নিদর্শন বলতে হচ্ছে যেমন মনে করিলেন যে আমাদের জমিন সবারই একটা চিহ্ন আছে কার কোথা থেকে কার কোনটা কার কতটা এটা একটা ভাগাভাগি আছে এটা একটা চিহ্ন আছে কিন্তু আমরা ওই চিহ্নটাকে মিটিয়ে দিই অনেক সময় এটা সরিয়ে দিলাম বা ওই খুটিটা সরিয়ে দিলাম উদ্দেশ্য আমাদের কি হয় যাতে করে আমার জমিন আরো বেড়ে যায় পরের জমিনকে নিজের জমিনে ঢুকিয়ে নেওয়ার জন্য পরের কিছু আত্মসাত করার জন্য আমরা এই তাকে বা এই নিদর্শনটাকে মিটিয়ে দিই এইটাকেই বলা হয়েছে মানারুল আর্দে নবী বলছেন লা আনাল্লাহ মান গাইয়ারা মানার আল আর্দে তার প্রতিও আল্লাহন যে জমিনের চিহিন্নকে মিটিয়ে দেয় এই চিহিন্ন মিটিয়ে দিয়ে কালকে আপনি আত্মসাত করবেন তারপরে কি হবে সবাই আমরা জানি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আরো একটি হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন জানিয়ে দিয়েছেন যদি কেউ এক বিদ্যা পরিমাণ এক বিদ্যা পরিমাণ যদি কেউ কোন জিনিস আত্মসাত করে তাহলে কালকে ক্যামতের মাঠে সাত তবক জমিনকে মোহনাল্লাহ রবুল্লা আলমীন তার গলায় ঝুলিয়ে দিবেন যদি কেউ এক বিদ্যা পরিমাণ কোন জমিন আত্মসাত করে এরকম অবস্থা তার ক্যামতের মাঠে হবে তাই জমিনের চিহ্নকে পরিবর্তন করে দিয়ে অন্যর জমিনকে নিজে দখল করে নেবেন অন্যর জমিনকে আপনি আত্মসাত করবেন এটা কিন্তু আপনার জন্য সুফল বয়ে আনবে না বরং এটা আপনার জন্য কুফল বয়ে আনবে আল আলমহিম আমি যে কথাটি এই হাদিস দিয়ে বলতে চাইছিলাম সেটা হচ্ছে অনির্দিষ্টভাবে কার প্রতি লালত করা অনির্দিষ্টভাবে কাউকে জালেম বলা অনির্দিষ্টভাবে কাউকে বলা যে আল্লাহ জালেমদের ওপরে অভিসম্পদ হোক আর মুসলিকদের ওপরে অভিসম্পদ হোক কিংবা পাপিদের ওপরে অভিসম্পদ হোক এইভাবে অনির্দিষ্ট শব্দ ব্যবহার করার মাধ্যমে যদি কারো লালদ বা অভিসম্পদ করা হয় তাতে কোনো দোষ বা তাতে কোনো পাপ হবে না বা সেটা জীবের আপদ হিসাবে গণ্য হবে না মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম তিনি দোয়ার মাধ্যমে বলতেন আল্লাহ আল্লাহ আলাহ ওয়াজাকুয়ানা ওসৈয়তা আসাদা ওয়ারাসুরা বোহের মুসলিম শরীফে এর শব্দে এসেছে রাসুলের কারিন সাল্লাহ সাল্লাম বদুয়া করবে আল্লাহ হমাল আন হে আল্লাহ তুমি রাল গোত্রের উপরে দাকওয়ান গোত্রের উপরে এবং ওসাইয়া গোত্রের ওপরে অভিসম্পদ করো তারা আল্লাহ ও আল্লাহ রসুলের নাফরমানি করেছে ও আবাধ্যতা করেছে ও সাল্লাহ আল্লাহ নবী জানা মোহাম্মদ ও আল্লাহ আলহি ওয়াসবিহি আজমাইন আসসালামু আলাইকুম আমি আপনারা দেখছেন জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম